কিছু কথা রকম প্রবচন তো আমার কথার মধ্যে অনেক ভুল ছুটি হবে তো আপনারা সকালে উপদেশ আছে শ্রীকৃষ্ণ খেয়ে আছে পরমেশম সত্য সব আর আদ ভগবান একেও আছে না একে বন্ধ কৃষ্ণ হচ্েন ভগাওয়ান কৃষ্ণ বরদম কীব উদার মজখানে উপস্থিতা হি ধর্ম গ্লানেতি ভারত আভ্যুৎন আধর্মা Bhagavan সৃজাহগবন্ আসন কি জন্য তার কোনোজন নাই কিন্তু কারণ আছে যার মধ্যে তার দয়া পথি জীবের উপরে তার দয়া এক প্রমুখ গুণ আছে তো কি করে ভগবান আমার মত পতিজীবদের উদ্ধার সাধন করে। তো বিশেষ করে ভগবদ গীতা দ্বারা উদ্ধার করে ভগবান কৃষ্ণা অর্জুনকে ভগবদ গীতা জ্ঞান প্রদান করেছেন অর্জুন তো আমার মতো প্রতিজীব হলেন না অর্জুন হচ্ছেন ভগবান কৃষ্ণের নিপ ভগবান কৃষ্ণ বলেন যদি ধর্ম জ্ঞানে ধর্ম সৃজাণায়নাশয় দুষ্কৃত ধর্ম সংস্থা সম্ভবে আমি রক সংকর ধন্য এবং সুকৃতিজন ভক্তজনে জনে উদ্ধার করার জন্য এবং বিশেষ করে এইভাবে তো অর্জুন হসেন কে ভগবান কৃষ্ণের নিত্যপাশন তো বুঝতে হবে যে যখন যখন কৃষ্ণ উপস্থিত হন তখন তখন তো কৃষ্ণা ভগবত এবং প্রায় এক ঘন্টা লাগে দেড় ঘন্টা বেশি সময় লাগে কিন্তু অনেক তথা কথিত ফণ্ডিত তো সারা জীবনে কল্পনা জল্পনা দিয়ে চেষ্টা করে ভগবত গীতা বহু নাম জন্ম নাম আনতে অনেক জীবনে পরে লোকেরা যারা নিজেকে জ্ঞানী মনে করে ভগত গীতার আসল আর্থ বুঝতে পারে সেই আসল আর্থ কি বাসুদেব সর্বমেথি সব কিছু যা আছে সেটা বাসুদেব বাসুদেব এই শব্দের অর্থ হচ্ছে যাদের মানে বাপী আছেন তিনি হচ্ছেন বাসুদেব এবং বাসুদেব শব্দের আর একটা অর্থ আছে যে বসুদেব পুত্র দুই অর্থ আছে এবং এই দুই দুই অর্থের অর্থ বিপরীত আছে কারণ যদি এক বস্তু সর্বব্যাপী আছে তো কারো পুত্র হতে পারে না যেমন আপনি আপনার বাবা পুত্র আছে না অবশ্য আপনি তো এমনি আসেন না মা বাবা আছে না সকালে মা বাবা আছে তো যাদের মা বাবা আছে সেটা ব্যক্তি আছে না এবং এক ব্যক্তি শুধু এক জায়গায় থাকতে পারে আপনি সব ব্যাপী হচ্ছেন না আপনি এখানে বসে আছেন না এবং বাড়ি আছে বাড়ি কথা নেত্রকোনা তো এখন সিলেটে আছে নেত্রকোনায় নাই তো তো ভগবান বসুদেবের পুত্র আপনি বসুদেবের পুত্র হচ্ছেন বাবা নাম বসুদেব হচ্ছে হচ্ছে বাসুদেব সেই জন্য তার নাম আছে বাসুদেব কিন্তু সেই জন্য নাম বাসুদেব কিন্তু প্রকৃত পক্ষে তার নাম বাসুদেব অন্য কারণ আছে যে সাবেবে আছে আছে তার বাস সর্বত্র আছে সেই জন্ সেই জন্য তার নাম আছে বাসুদেব শুধু দেব মনে ভগবান সবে ব্যাপী হতে পারে কিন্তু তিনি ব্যক্তি মনে এক জায়গায় আছে। এবং সেই জন্য বাসুদেব বসুদেব পুত্র বসুদেব আনন্দ এবং তিনি বাসুদেব সাবেব তো কম বুদ্ধি লোকেরা লোকেরা এই এইসব কথা বুঝতে যে যিনি এইজনের পুত্র আছেন তিনি সাবেব্যাপী ভগবান তো কি করে সম্ভব হয় অসম্ভব আছে অসম্ভব আছে আপনার জন্য সম্ভব আছে আমার জন্য কিন্তু সম্ভব আছে ভগবানের জন্য সেই জন্যই তিনি ভগবান সেই জন্য তিনি ভগবান যা আমার জন্য সম্ভব নাই তা জন্য সাধারণ আছে যা আমাদের জন্য অসাধ অসম্ভব তার জন্য স্বাভাবিক আছে তো কম বোধি কম বোধী সম্পন্ন লোকদের জ্ঞান অতীত ভগবানের অবস্থা শ্রীচন্দ্র ভগবান বলেন যে বহু নম জন্ম নাম অন্তে জ্ঞান বাং বাং প্রে বাসুদেব সর্বমিতি সমাহাত্মা সুদূর্ল অনেক অনেক জন্ম পরে লোকের যারা জ্ঞান মার্গে অনুশীলন করে পরম সত্য কি আছে তারা বুঝতে পারে যে সেই পরম সত্য হচ্ছেন কৃষ্ণ তো জ্ঞান মার্গে সাদর অনিত লোকের মনে করে যে পরম সত্য অরূপ পরম সত্য কোন রূপ নাই গুণ নাই নাম নাই কি আছে শুধু জ্যোতি আছে কিন্তু অনেক অনেক জন্ম পরে তারা বুঝতে পারে যে সেই সর্বব্যাপী পরম বস্তু হচ্ছেন কৃষ্ণ এবং যারা প্রকৃত পক্ষে জ্ঞানী এ জানা এক দুই মাস পরে দরকার হবে একটু ঠান্ডা আছে সে লেটে প্রচন্ড শীত হয় এবং প্রচন্ড গরম হয় এবং প্রচন্ড বর্ষা হয় প্রচন্ড ভক্তিও হাওয়া রয়েছে তো আমরা আলাপ করছি ভগবানের অভ আমাদের কি সাহস আছে যে আমরা ভগবানের সম্বন্ধে কথা বলছি আমাদের এই তো সাহস আছে আমাদের কি অধিকার আছে ভগবানের সম্বন্ধে বলতে। আমরা কি করে ভগবানের সম্বন্ধে কথা বলতে পারি ক্ষুদ্র জীব আমি পাপি জীব তো আমার কি অধিকার আছে অধিকার আছে যে চৈতন্য মহাপ্রভু আমাদের আদেশ দিয়েছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হয় তার এই দেশ তো আমাদের ক্ষমতা নাই কিন্তু চৈতন্য মহাপ্রভুর আদেশ যা আমরা পরম্পরা দ্বারা ফেয়েছি তার অনুসারে আমাদের সাহস আছে কৃষ্ণের সম্বন্ধে কথা বলতে আমরা কি বুঝতে পারি কৃষ্ণের সম্বন্ধে কি আমরা কিছুই বুঝতে না। তো আমরা যদি কথা তো বুঝতে পারেনা আমাদের কিভাবে অন অনদেয় বলতে পারে। আমরা বুঝতে পার আমাদের নিজে ক্ষমতা নাই সব কথা বুঝতে কিন্তু পারম দয়ালু ভগবান যদি আমাদের কৃপা করেন তাহলে আমরা বুঝতে পারি যা অসম্ভব হয় কৃষ্ণের জন্য সম্ভব আছে তো আমার জন্য কৃপা দেন তাহলে করতে পারি কিনা করতে পারি আপনারা করতে পারে আমি করতে পারি না কিন্তু আমাদের নিজের শক্তি নাই কোন কাজ করার জন্য আমাদের নিজের শক্তি নাই কারণ শক্তিমান হচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ আমাদের যদি শক্তি দেন তাহলে আমরা কিছু কাজ করতে পারি ভক্তি আমরা কি করতে কিভাবে করতে পারে এনি যদি আমাদের কৃপা দেন তাহলে আমরা ভক্তি করতে পারি তো ভগবান শক্তিমান আছে এবং তিনি কৃপাময় আছেন এবং আমাদের কি করে কৃপা প্রদান করেন গুরু দ্বারা গুরু হচ্ছেন ভগবানের প্রতিনিধি তা দ্বারা আমরা ভক্তি করতে পারি শক্তি বুদ্ধিহীন আমি অতি দিন তো এই আমরা এখন শুনেছি না এই কীর্তন হলো ভক্তিনাভ ঠাকুরের তো ভক্তিনাব ঠাকুর কত বড় বৈষ্ণব ছেলে লোকেরা জানে আমি এখন কলকাতা থেকে আসছি তো ভক্তিনাভ ঠাকুর কলকাতায় ছেলে কিন্তু এই এখন কলকাতার লোক তো সকলে ওই মমতা বানার্জি নাম জানে সৌরভ গাঙ্গুল নাম জানেন কিন্তু ভক্তিনাভ ঠাকুরের নাম জানে না তারা জানে না তার কি ভাগ্যা আছে কত বড় বৈষ্ণব কিন্তু লোকেরা জানে না তারা মহিলা মমাতা বানার্জি জ্যোতি বাবু এইসব যা দ্বারা খিচুই কল্যাণ হতে পারে না সকাল সকালে তারা প্রশংসা সকালে না এই কমিউনিস্টে যৌদি বাবুর প্রশংসা করে এবং ওই তৃণমূল মামা তার প্রশংসা করে কিন্তু আমাদের বৈষ্ণব আচার্যরা আমাদের শিক্ষিত কৃষ্ণে প্রশংসা করতে হবে এইসব রাখ আসে প্রশংসা করাতে আমাদের কিচ্ছুই লাভ হবে না আমরা যদি বহু নাম জন্ম নাম আনতে আমরা যদি বহু জন্মে এইসব করে করে আমাদের কিছুই লাভ হবে না এই সকল রক্ষস রূপী নেচর এবং নেত্রীরা প্রশংসা যদি করে ফল হবে যায় আমরা কীটক্রিমি জন্ম পাবো কিন্তু আমরা যদি কৃষ্ণের প্রশংসা করি তো কৃষ্ণের কৃপায় আমরা আমরা কৃষ্ণের পাশে যাব। তো কি করে আমরা কৃষ্ণের পাশে যাব। কৃষ্ণ বলছেন যে জন্ম কর্মচমে দিব্যম তো আমাদের বুঝতে হবে যে কৃষ্ণ তিনি সাধারণ মানুষ নয় এবং সেটা সব কৃষ্ণের লীলা তিনি নিজের ইচ্ছায় এখানে আসেন যেমন আমার জন্ম সেই রকম না আমার জন্ম হল এই এই শরীরে জন্ম হলো ইংল্যান্ডে আপনার জন্মা নীছে এবং বেশিরভাগ লোক যা উপাস আপনাদের জন্ম বেশি বেশিরভাগ লোক তো এই রকম আমরা অনেক জন্ম পাই কোন জন্মান পুনরাবি মারান পুনরাবি জননী জঠারে শুধু আমাদের অবস্থা এখন আমরা মানুষের ফেয়েছি এর আগে কি রকম হলো আমরা জানি না হয়তো আমরা যদি জ্যোতিষের কাছে যাই তো জ্যোতিষ আমাদের বলতে পারে ওইসব জ্যোতিষ বলে আগে জন্ম আপনি রাজা ছিলেন খুব বড় ভক্ত ছিলেন এই সেই রকম আমাদের প্রশংসা করে এবং আমাদের থেকে বেশি টাকা নিয়ে রকম কথা বলে তো আগে জন্ম কি রকম হলো ক্রিমি, ফকি রাজা, প্রজা দেব দ্বৈত আমরা বলতে পারি না কিন্তু আমরা যদি বুঝতে পারি যে এই সেই রকম জন্ম হয় না কৃষ্ণের নিজের ইচ্ছায় লীলা সাধন করার জন্য আমাদের উদ্ধার করার জন্য বসুদে পুত্র রূপে আসেন কিন্তু প্রকৃত পক্ষে তিনি হচ্ছে উম পিতা হম জগত মাথা ধাত পিতামী হচ্ছেন জগতের পিতা মাতা পিতা পিতামাহা কৃষ্ণ হচ্ছেন সবকিছু কৃষ্ণ হচ্ছেন সকল জিনিসের উৎস তার নাম আছে বাসুদেব কিন্তু প্রকৃত পক্ষে তার কোন পিতা মাতা নাই পিতা মাতা নাই তো পিতা মাতা আছে বসুদেব দেব কি নন্দয কি করে সম্ভব হয় যাদের কোনো মা বাবা নেই তো দুই মা বাবা আছে কি করে সম্ভব তো এই মা আরো আছে না সধা দ্বারা বুঝতে হবে সাদা দ্বারা বুঝতে সদা হতে হবে যে ভগবান আসাধারণ সব কিছু যা ভগবান করেন সেটা। মানুষের বুদ্ধির আতীত আছে এটা আমরা যদি আমরা যদি বুঝতে পারি যে আমরা বুঝতে পারি না তাহলে আমরা বুঝতে পারি বুঝতে পারছেন না বুঝতে পারেনা আমরা যদি বুঝতে পারি যেই ভগবানের সম্বন্ধে আমরা কিছুই বুঝতে পারি না তাহলে আমরা আমরা ভগবানের সম্বন্ধে সব কিছু বুঝতে পারি বুঝতে পারেছেন হচ্ছে যে ভগবান আমাদের বুদ্ধির অতীত যা আমাদের জন্য সম্ভব তার সম্ভব। তো জন্য বলেন যে আমরা যদি যে কেউ যদি বুঝতে পারি যে তার জন্মা এবং খার্মা সেটা সাধারণ নয় সেটা অলৌক সেটা লীলা বিলাস আমরা ভগবানের ধামে যেতে পারে এবং সেখানে সেখানে একবার গেলে আমাদের ফিরে আসা হয় না সেই জন্য শ্রীকৃষ্ণকে ভগব গীতা বলেছেন যাতে আমরা কৃষ্ণের সম্বন্ধে সবকিছু এবং গীতায় শ্রীকৃষ্ণ আরো বলেছেন যে ইমামে সমূঢ় জানাতি পুরুষো তম্ববি ভাজিমা সার্বভাবেনা ভারত শ্রীকৃষ্ণ বলেন যে যে লোক বুঝতে পারে না বিশ্বাস করে যে আমি কৃষ্ণ পুরুষ ও আমি পুরুষ কৃষ্ণ পুরুষ আছে না পুরুষ আছে কৃষ্ণের ছবি আমরা দেখতে পারি তার দুই হাত আছে মাথা আছে চুল আছে হচ্ছেন পুরুষ কিন্তু কি রকম পুরুষ পুরুষোত্তম সকল সাধারণ পুরুষের উপর পরম পুরুষ ইনি হচ্ছেন পুরুষ কিন্তু আমাদের মতন তার শরীর আছে সচিদানন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সার্বারণা কারণ ইনি হচ্ছেন পুরুষ কিন্তু আমাদের মতন ক্ষুদ্র তুচ্ছ সেই রকম না হচ্ছেন ভগবান তো এইসব কথা আমরা যদি বুঝি তাহলে ফল হবে যে আমরা কৃষ্ণের পাশে যাব এবং এই হচ্ছে মানুষের জীবনে উদ্দেশ্য এইসব কথা বুঝতে ভগবত গীতা খুবই প্রসিদ্ধ আছে কত লোকজন ভগবদ গীতা যথাযথ পুরো ফেলেছেন ফাট করেছেন আপনারা সকলেই পুরো পাঠ করেছেন নাকি এত ওঠা সবাই সবাই পুরো ফরেনি ও মানবের জন্ম নষ্ট হয়ে যাচ্ছে তো ভগবত গীতা খুবই প্রসিদ্ধ আছে কুরুক্ষেত্রে যুদ্ধ আগে শ্রীকৃষ্ণ আর্জুন খেয়ে বলেছেন সময় কম ছিল সেই জন্য সংক্ষেপে শ্রীকৃষ্ণা সমস্ত আধ্যাত্মিক গানের বিষয় আর্জুন খেয়ে তা তার পরে উদ্ধব একই জ্ঞান বলেছেন কিন্তু আরও বিস্তার হোক সে তো গীতা বলে ওইটা ভাগবতের ক্ষায় পাওয়া যায় যা সংক্ষেপে শ্রীকৃষ্ণ এবং এই পৃথিবীতে খুব প্রসিদ্ধ আছে ভাগবত গীতা নামে তা বিস্তার রূপে উদ্ধব খেয়ে বলেছেন সেটা ভাগবতের একাদশকান্ধে তার মধ্যে এক খুবই গুরুত্বপূর্ণ শ্লোক আছে আপনারা শ্লোক কণ্ঠস্ট করেন শ্লোক কণ্ঠস্ট করে আশা করে আপনারা করেন এখানে অনেক যুবক যুবতী আছে সকলে স্কুলে কলেজে পড়েন তো অনেক কিছু অনেক কিছু শিখতে হবে তো কিছু শ্লোকও শিখুন এইটা শ্লোক খুবই খুবই গুরুত্বপূর্ণ আছে ভগবত গীতা নাই উধব গীতায় আছে শ্রীকৃষ্ণ বলেন বহু সম্ভবান্ত মানুষ অর্থদম আর নিত্যমি হৃঢ় চূর্ণম আৃত্যাব নিশ্চয় আসা বিষয়া খালু বাইরে থেকে আসুন কথা শুনুন কাজ বন্ধ করো সময় আছে কাজের জন্য এখন তো সারে দিন জন্য সন্দেহময় খ্রিস্ট কথা শুনুন তো ভগবান উদপি কি বলেছেন যে মানুষের জন্ম অতি আছে চৌরাশি লক্ষ জীব জাতের আছে যার মধ্যে চার লক্ষ মানুষটার মতো আছে কিন্তু খুব কম পাওয়া যায় সিলেট শহরে জনসংখ্যা ক্ষত আছে কত হবে হবে মানুষ। লক্ষ মসা আছে কৌঠি আর বেশি হবে আরো বেশ অসংখ্য কত কৃমি আছে কেউ সংখ্যা করেন আছে তো অনেক জন্মা করার পরে আমরা মানুষ জন্মা পাই এবং শুধুমাত্র এই মানুষ জন্মায় আমাদের অধিকার আছে যোগ্যতা আছে সম্ভাবনা আছে এই রকম প্রশ্ন কর আমি কোথায় থেকে আসলাম আমরা যা আমরা করি সুখের জন্য আমরা করি না কিন্তু ফল হয় দুঃখ কেন ভগবান আছে কেন তো ভগবান আছে তো তো ভগবান কথায় আছে আমার কি সম্বন্ধ আছে ভগবানের সাথে এইসব প্রশ্ন করা সম্ভব হয় মানুষ শরীর ধরার সময় আমি আগে কুকুর ছিলাম সেই সময় এই রকম কথা অনুসন্ধান করা সম্ভব ছিল না আমি যখন বিলি ছিলাম বিড়াল সেদিকে সেইরকম কথা বলতে পারতাম হরি কৃষ্ণ বলতে পারতাম না আমি যখন বসা ছিলাম সেই রকম শব্দ করতে পারতাম এবং খুন খুন সেই রকম প্রসাদ পেতাম কিন্তু উম মাঝখানে হরে পারতাম না তো এই সুযোগ আছে কৃষ্ণ বলছেন যে লব্ধবার সুদূর্লভু সম্ভব অনেক জন্ম পরে মানুষ জন্মা প্রাপ্তি হয় এবং মাত্রম মানুষ জীবন ফেয়ে সুযোগ আছে এইরকম প্রশ্ন করে ভগবানের ভক্তি করে কিন্তু আমরা বেশি দিন থাকবো না বেশি দিন থাকবো না কতদিন বাঁচবে হম আমি কতদিন বাঁচবেন্টি আশি নব্বই শো কত লোকজন সো বছর পর্যন্ত থাকবে খুব কম কত লোকজন কালকে পর্যন্ত থাকবে সেটা আমি জানি না কালকে দেখা হবে গুড কালকে দেখা হবে কালকে কাল কাল দেখা হবে কিনা সেটা নিশ্চিত নাই আমরা বলি কালকে দেখা হবে কিন্তু আমরা কালকেই দেখব কিনা সেটা আমরা জানি আগামী আগামীকাল আমরা দেখব কি না আমরা জানেন হয়তো আমরা দেখব কিন্তু এই দুই ছৌকে দ্বারা নাই হয়তো দেখব শরীর হবে কিন্তু এই শরীরে আমরা থাকবো কিনা জানে না মনে হয় আমরা থাকব জানি না একদিন দুই দিন তিন দিন আরো চার দিন পাঁচ দিন কিন্তু একদিন আসবে তখন আমাদের অন্য জায়গায় যেতে হবে তো শ্রী মানে আমরা দীর্ঘায়ু এটা এক আশীর্বাদ না দীর্ঘায়ু তুই দীর্ঘ হোক তো অত দীর্ঘ হবে না যে একদিন মরণ হবে না হবে তো বুদ্ধিমান লোকেরা এইসব কথা বিচার করে কি করে মানে সুযোগ আছে। তারা সেই রকম করে যাতে পুনর জন্ম হবে না আমরা যদি বুঝতে পারি যে এই মানুষের জীবনে আমাদের সুযোগ আছে এই জন্ম মৃত্যু জোড়া ব্যাধি দুঃখময় সংসার থেকে মুক্তি পাওয়া জন্য অনজীবন সম্ভব নাই আমরা যদি বিরল সমাজের মধ্যে এই সব ভক্তি কথা ভগবানের কথা বলে এবার কত বুঝতে পারবে কিচ্ছুই না আমরা যদি হাতি সমাজের মধ্যে হাতি তো বাংলাদেশে নাই তো খুব কম চিড়িয়াখানা আছে পাহাড়ে পাহাড়ে হাতির বড় শরীর আছে কিন্তু বড় বুদ্ধি নাই তো আমরা যদি হাতিকে হরি কৃষ্ণ বলো আদেশ দিই তবে বুঝতে পারে না কিছু তো মানুষের শরীর আমাদের সুযোগ আছে সুযোগ আছে কি জন্য ভালো জিনিস খাওয়ার জন্য সুযোগ আছে সেটাও আছে ভালো করে জীবন যাপন কর এই শি এই সি রুমের মধ্যে আমরা থাকতে পারি সুযোগ আছে ইন্দ্রিয় সুখের জন্য কিন্তু শ্রীকৃষ্ণ বলেন বিষয়া খালু সার্বায় আমাদের সুযোগ আছে ইন্দ্রীয় সুখে মশারও খুব আমাদের খুন খায় রক্ত খায় ও খুব ভালো লাগে ও এই রক্ত খুব স্বাদ আছে খুব স্বাদ খুব ভালো স্বাদ আছে মনে হয় ওই ওই লোকটো বেশি লঙ্কা খায় সেই জন্য এই রক্তটা খুব স্বাদ আছে খুব ভালো স্বাদ তো মশা ও ইন্দ্র সুখ ভাই মশা ও কি আহারা নিদ্রা ভয়া মাইথু সামান্য মেথা খাওয়া নিদ্রা আহার নিদ্রা ভাই মানে ভাই বিধাওয়ার এবং লড়াই করা কুকুরা ও করে আমরা যদি খুব ভালো ঝোঁকরা করে তো সেটা আমাদের কোন গুণ নাই কারণ আমাদের থেকে ওই কুকুরা ও খুব ভালো তো রাখার নেওয়া মাইথুন আমরা ও মাইথুন ফসু পাখিরা ও মাইথুন করে তো সেটা কোনো গুণ নাই আমরা যদি খুব ফটু হয় মাইথুনে সেই রকম করা যাতে পুনর্জন্ম হবে না সেই জন্য বুদ্ধিমান লোক এই মানব শরীরে ফেয়ে তার সংকল্প করে যা যে আমার ফোনার জন্ম হবে না আমরা ওই রকম সাধনা করব যাতে আমার পুনর জন্ম হবে না সেটা শ্রীকৃষ্ণের আদেশ এই শ্লোক খুবই গুরুত্বপূর্ণ আছে তো কি করতে হবে যাতে আমাদের পুনর জন্ম হবে না ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন জন্ম কর্মী পুনর্বর ভগবান তার অনন্ত নাম গুণ রূপ লীলা আছে আমাদের চেতনা পুর কৃষ্ণময় হাউর এই কৃষ্ণ ভাবনা বলে না কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভাবনা সব সময় মনে কিছু আছে না আমরা যদি কৃষ্ণের স্মরণ না করে তাহলে অন অন্য রকম স্মরণ হবে আমরা যদি কৃষ্ণকে চিন্তা না করে তাহলে অনে চিন্তন আসবে মনে তো এই কৃষ্ণ ভক্তি পদ্ধতি কি আছে আছে যে আমাদের চিন্তা ধারা এই কন দূষিত আছে সেটা শুদ্ধ করা শুদ্ধ খর কিভাবে সদাইবা কৃষ্ণের চিন্তন করা কিভাবে সম্ভব শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম আর্জনম বন্ধনম দাসম এবং আত্মনিবেদনম নিস সম্বন্ধে শ্রবণ কর দরকার আছে আমরা সব সময় এক না অন বিষয়ে সম্বন্ধে শ্রবণ করি আমরা যদি কৃষ্ণ সম্বন্ধে শোভা না করি তাহলেই আমরা কিনাম বিগুম বিগুম যে আর চেয়ে বিগুম কিনাম আ হাসিনা হাসে হাসিনা maaf ke asheba em barate hasena kichui kotha hoyna ei deshe onek shokanei hoyna মনমোহন সিং এবং মমতা তেন্দুলকার অনরূপে আছে কিন্তু মায়াকে প্রতিশোধ করার জন্য আমরা যেখানে থাকেন এখনও কৃষ্ণ কথা বলা দরকার আছে প্রপাদের কৃপায় ওই সার পৃথিবীতে লোকেরা কৃষ্ণ কথা প্রত্যেক দেশে নেতা আছে এই দেশে নেত্রী আছে নেতা নেতা নেত্রী কিন্তু আমাদের আছে কৃষ্ণ এবং নেত্রী হচ্ছেন রাধা রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মর অনেক গতি আর নাহিম। ম আমাদের গতি যদি সচিন তেন্ডুলকার তো গতি হবে আমরা জানি না কি রকম গতি হবে দুর্গতি হবে আমরা যদি কৃষ্ণের স্মরণ করি তাহলে আমরা কৃষ্ণের পাশে যাবিমান হাওড়ে কলিযুগে এই লখন আছে যে এই বুদ্ধি বুদ্ধিহীন আছে তো কৃষ্ণ কথা ছেড়েই ক্রিকেটে কথা বলে বিশেষ করে এই কনে ওয়ার্ল্ড কাপ চলছে আমিও জানি আমার কিছুই রুচি নাই ক্রিকেটে কিন্তু আমিও জানি কারণ এই সর্বত্র কৃষ্ণ কথা চারে ক্রিকেট কথা প্রচারিত হচ্ছে আমাদের কৃষ্ণ কথা বলা উচিত কিন্তু সেইটা চারে লোকেরা ক্রিকেট কথা তো কৃষ্ণ কথা বলো এবং কৃষ্ণ কীর্তন কৃষ্ণ কীর্তন কিভাবে সম্পূর্ণ হয় আপনারা জানেন কৃষ্ণ পূর্ণ হয় কৃষ্ণ পূর্ণ ভগবান হচ্ছেন না পূর্ণা ভগবান কৃষ্ণ পূর্ণা আছেন কি না তো কিভাবে ভগবান কৃষ্ণ পূর্ণ অতি পূর্ণ হয় কিভাবে রাধা কৃষ্ণ প্রাণামুগালা কিশোর কৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান এবং তার শক্তি হচ্ছেন রাধা তো কৃষ্ণা যে পূর্ণ আছেন রাধা মানে কৃষ্ণ হচ্ছেন ভগবান কিভাবে ভগবান হচ্ছেন কারণ তিনি সর্বশক্তিমান এবং তার শক্তি আছেন রাধা সেইজন সেই জন্য পূর্ণ ভাবে আমরা কৃষ্ণের আরাধনা করে আমরা যদি রাধা সহিত কৃষ্ণের আরাধনা করে তো এইভাবে কীর্তন কৃষ্ণ কীর্তন কি আছে কৃষ্ণ নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে সে তো কীর্তন কীর্তন পূর্ণ আছে কারণ কৃষ্ণ এবং কৃষ্ণের নাম অভিন্ন যেই নাম সেই কৃষ্ণ তো কীর্তন পূর্ণ হচ্ছে তবু আমরা যদি শ্রবণ এবং কীর্তন করি তাহলে কীর্তন পূর্ণ হয় তো যেমন রাধা শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি তেমন কৃষ্ণ ক্ষত শ্রবণ করা সেটা কীর্তনে স্বরূপ শক্তি তো শ্রবণ এবং কীর্তন উভয় করা দরকার আছে আমরা যদি শুধু কীর্তন করি কিন্তু আমরা বুঝি না সেই কৃষ্ণ খেয়ে আছে তো হরি কৃষ্ণ হরি কৃষ্ণ বলে আমরা ঠিক মতো বুঝি না তো হয়তো আমাদের মনের ধারণা কৃষ্ণের সম্বন্ধে তো ভ্রমিত হবে যেমন এই দেশেই এবং ভারতেও তো কৃষ্ণ কীর্তন করে হরি কৃষ্ণ কীর্তন করে কিন্তু তাদের ভুল ধারণা আছে নোয়াখালীতে এই কি নাম রাম ঠাকুর আছে এবং নোয়াখালী অনেক লোক মনে করে যে ও হরি কৃষ্ণ কীর্তন করে কিন্তু মনে করে যে ওই রাম ঠাকুর হচ্ছেন কৃষ্ণ সেই জন্য এই কৈবল্যনাথ সেই জন্য এই হরি কৃষ্ণ কেতন করা হরি কৃষ্ণ মহামন্ত্র এই কৃষ্ণ ভাব কিন্তু আমরা যদি মনে করি যে পরম সত্য হচ্ছে কৈবল্য কৈবল্যনাথ রাম ঠাকুর রাম ঠাকুর কোথাও আছে রাম ঠাকুর আছে রামকৃষ্ণ বিবেক বাংলাদেশে আছে অনেক অনেক আছে আসো ভগবান হচ্ছেন কৃষ্ণ কাল থেকে আশো ভগবান হচ্ছে কৃষ্ণ এবং বাংলাদেশে যত জ্ঞান তত ভগবান অনেক ভগবান আছে কিন্তু যে জিনিস নাই তো লোকদের ঠিক মতো ধারণা ন যদি না থাকে কৃষ্ণের সম্বন্ধে তো কৃষ্ণ কীর্তন করলেও এই কৃষ্ণ কীর্তন করা ফল তো পাবে না বহু জন্ম যদি করে শ্রবণ কীর্তন তবু না পাই কৃষ্ণ পদে প্রেম ধন কৃষ্ণ কেতন তার কি প্রেম কিন্তু গোস্বামী বলছেন যে আমরা যদি বহু জন্মে হরিনাম কীর্তন করে সম্ভাবনা আছে যে বহু জন্মায় কীর্তন করলেও আমরা প্রেম ধন পাবনা আমরা কেন প্রেম পাব না আমরা যদি নাম অপরাধ করি তো আমরা যদি হারি কেতন করি কিন্তু মনে আমরা মনে করি যেমহংস ভগবান আছে তো সেটা নাম অপরাধ হয় শীধন্য শ্রবণ কৃষ্ণ কৃষ্ণ কথা শ্রবণ করার দরকার আছে ভগবত গীতার কথা শ্রবণ আছে থত্য জ্ঞান বুঝতে হবে যাতে আমরা ঠিক মতিত্রম ফরম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম যেন ফরম ব্রহ্ম ফরম ধাম ফরম পবিত্র আছে যে কৃষ্ণের প্রতি আপনাদের আকর্ষণ আছে ভক্তি আছে যাতে আপনাদের ভক্তি মজবুত হবে পুরো ভালোবাসী হবে সেই জন্য আপনারা ভগবদ গীতা যথা ফাট করুন শ্রীমৎ ভাগ ফাট করুন এভাবে আপনারা ঠিক মতো সবকিছু বুঝতে পারবেন কৃষ্ণের সম্বন্ধে যদিও আমরা ক্ষুদ্র জীব তো ভগবান তাদের দয়া ধার আমাদের যথার্থ বুদ্ধি দেবেন আমরা ঠিক মতো তাকে বুঝতে পারি তো আপনাদের খুব রুচি আছে খেতনের জন্য সেটা খুবই ভালো আপনারা খেতান করুন এবং সাথে সাথে আপনারা হারি কথা শুনুন হরি কথা তার মধ্যেও কিছু ভাগ আছে আমাদের শ্রী গুরু দেবশীল প্রভুপাদ তো বেশি ভগবত গীতা তত্ত্ববিচারে কথা পরিবেশন করেছে যাতে আমরা ঠিক মতো কৃষ্ণ ভীষণ কৃষ্ণ তত্ত বুঝতে পারত আমরা যদি শুধু লীলা কথা বলে কিন্তু কৃষ্ণ খেয়ে আছে কিভাবে কৃষ্ণ ভগবান আছেন এইসব কথা আমরা বুঝি না তাহলে এই লীলা কথা শুনলেই আমরা ঠিক মতো বুঝতে পারেনা তো কৃষ্ণ খেয়ে আছে সেটা তো হবে কৃষ্ণ খেয়ে আছেন এমনি হচ্ছেন সর্বশক্তিমান ফরম এসব ভগবান সেটা ঠিক না ছিল প্রভুপাত অনেকবার বলেছেন যে গদ আছে ভগবান আছেন আল্লাহ আকবা এইসব ঠিক আছে কিন্তু শুধু সেই কথা বলা ভালো কিন্তু সেটা যথেষ্ট নাই যে ভগবান সর্বশক্তিমান ঠিক আছে ভগবান আছে ভগবান সর্বশক্তিমান কিভাবে সর্বশক্তিমান আছে সেটা আমরা বুঝতে পারি ভগবৎ গীতা এবং শ্রীমৎ থেকে সেই জন্য আপনারা হারি কৃষ্ণ কীর্তন করছি না যেন আপনারা হারি কীর্তন করবেন আমি হারি কীর্তন বন্ধ করে সেইটা আমি বলছি না কিন্তু আমি জানি যে আপনারা হরি কীর্তন করেন সেই জন্য আপনাদের থেকে অনুরোধ করার হরি কীর্তন করার দরকার আপনারা সকালে হারি কীর্তন করেন আশা করেন তো হরি কেতন করার সাথে আপনারা বিশেষ করে হরি কথা শুনুন এবং বিশেষ করে শিলপ্রভাদের সকল দিব্য গ্রন্থ পাঠ করুন শিলপ্রপাত আমাদের যা দিয়েছেন সকল গ্রন্থ দ্বারা সেটা কত বড় রত্না বুঝতে পারে না মনে করে যে ধন আছে টাকা পয়সা কিন্তু আসল ধন হচ্ছে ওই অমূল্য সম্পদ যা আমরা শিলপ্রপাদের সকল পুস্তকের মধ্যে পাই তো এই হচ্ছে আমাদের অনুরোধ আমি শুধু এক অথ না এখানে আছে কালকে চলে যাবো কালকে আমরা থাকব কিনা সেটা আমরা জানি না কিন্তু ভগবানের ইচ্ছা যদি থাকে তো তাহলে আমরা অন্য জায়গা যাবো ওই রঙ্গিন খুর কি বলে বিদ্যা আশ্রম আছে সেখানে যাব আমি এখানে বেশি সময় থাকবো না আসলে আমি ফোনে শ্রীমাদ ভালো এক জায়গা থাকা এবং যারা তার কথা শুনতে চান তারা সেখানে যাবে। এবং এই জায়গা বসে আমরা দিন। কীর্তন কথা এইরকম ভক্তি করব তো মনে হয় আগামী বৎস এই ভারতেই আমরা অনেক দেশে আমি করে। এই বসে অনেক লোকজন আসে আমাদের শিবির হয় তিন চার পাঁচ দিন সাত দিন সারাদিন কীর্তন শ্রবণ কীর্তন শিবির হয় তো এইবার হচ্ছে না আমি এখানে আছি কালকে চলে যাব যদি কৃষ্ণের ইচ্ছা থাকে এবং আপনারা সকলে খুব যত্ন সহকারে খুব উৎসাহ সহকারে শিলপ্রভাদের সকল গ্রন্থ পাঠ করুন তার থেকে আপনাদের ফরম লাভ হবে হরে